আলহামদুলিল্লাহ আমরা সৌরা আলী ইমরানের শুরু করব গত সপ্তাহে আমরা একটু তর্জমা করেছিলাম যে এইসা আল্লাহ ইসলামের জন্ম সংক্রান্ত আলোচনা শুরু হচ্ছে যেটা মূল আলোচনার বিষয় এই সৌরাত আল ইমরানে আসল বিষয় হচ্ছে হজরত মারিয়াম এবং এইসা আল ইসলাম সংক্রান্ত আলোচনা আল্লাহ তালা সাদ করছেন ইদ মালাহকাহ যখন ফেরস্টা বললেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন থেকে একটি শব্দ কোন হবে আর তার মাধ্যমে একটি সন্তান পয়দা হয়ে যাবে এসমহুল মাসিয়াহ তার নাম হবে মাসিয়াহ এবং تار ناوير عرشان شوش عيسى المسيح عيسى ابن مريم تار پوری چو هب عيسى ابن مريم مريم شونتان عيسى مريم پوترو عيسى پیتر نام نائی كاران تار تو پیتر نائی مایل نام تلی پوری چیتو هبین و جیحان في الدنیا والآخرة تینو انیک مرجادر او دکاری هبین انیک شانر او دکاری هبین دنیا ওয়ামিনাল মোকার তিনি হবেন আল্লাহ যারা নৈকট্য অর্জন করেছে এই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তিনি এত আল্লাহ পক্ষ থেকে আসবে আরো কি কথা বলবেন লোকদেরকে যখন মায়ের কোলে থাকবেন কেবল জন্ম হওয়ার পরেই তিনি কথা বলতে পারবেন আর বড় যখন হয়ে যাবেন অনেক বড় হয়ে যাবেন যখন যৌবন পেরিয়ে তিনি আরো বয়সের দিকে যাবেন তখনও তিনি কথা বলতে অবশ্যই পারবেন অমিনা সরহীন এবং তিনি নেককারদের অন্তর্ভুক্ত হবেন এমন সুন্দর সন্তানে পরিচয় দিয়ে আল্লাহ তাকে প্রেজেন্ট করছেন খবরটা কারণ খবরটা তো জন্য বড় দুশ্চিন্তার খবর কারণ মানুষ তো কখনোই এটাকে পজিটিভ নেবে না তার ব্যাপারে অত্যন্ত খারাপ ধারণা পোষণ করতে পারে যাতে করে তিনি ওই ধারণার মোকাবিলায় তাকে যে নিয়ামত আল্লাহ তালা দিলেন সেই নিয়ামতের পরিচয়টাকে আল্লাহ তালা বড় করে তুলে ধরলেন যাতে তার ভিতরে আগ্রহ পায়দা হয়ে যায় একটা কষ্টকর জিনিসকে গ্রহণ করার জন্য তিনি বলেন যে আল্লাহ আমার সন্তান কিভাবে হবে ওয়ালা মিয়াম কোনো মানুষ তো আমাকে স্পর্শ করেনি এতটুকু বুঝ হয়েছে সন্তান কিভাবে হয় একজন নারী একজন পুরুষের যে একটা পর্যায়ে মিলিত হওয়া লাগে এগুলো তো কিছু আমার জীবনে ঘটেনি সন্তান হবে কল কাদু ইয়াহুক আল্লাহ পক্ষ থেকে বলা হলো এভাবেই আল্লাহ পয়দা করেন সৃষ্টি করেন যা তিনি চান কাদা অমরান সেটা কিভাবে তিনি যখন কোনো কাজের ফয়সলা করে ফেলেন সৃষ্টি করবেন সিদ্ধান্ত গ্রহণ করেন ফ ইন্নামা লাহু তিনি সেই বিষয়টাকে শুধু বলেন কুন হয়ে যাও আর সেটা হয়ে যায় আল্লাহ তালা আরো পরিচয় দিচ্ছেন ওনাকে আরো আগ্রহ তৈরি করছেন সুযোগ দিলেন আরো পরিচয় তুলে ধরছে যে কি সন্তান দেব আল্লাহ তালা তোমাকে দান করবেন সেটা হচ্ছে আল্লাহ এই সন্তানকে কিতাব শিখাবেন হেকমত শিখাবেন তাওরাত শিখাবেন ইঞ্জিলের জ্ঞান দান করবেন কত বড় জ্ঞানী হবে এ সন্তান কত বড় নবী হবেন ও রাসুল আন ইলাবানী ইসরাই ঊর্ধ্বে আরো বড় পরিচয় হচ্ছে তিনি হবেন বনি ইসরা কাছে প্রেরিত একজন রাসুল কোন মা যদি খবর পায় তার প্যাটের সন্তান হবেন নবী বা রাসুল কেমন লাগবে কত বড় মর্যাদার কথা না আল্লাহ তালা তাকে উৎসাহিত করছেন এই সন্তানকে গ্রহণ করার জন্য আর এসে তিনি বলবেন আন্নি হয়ে তিনি বলবেন আমি তোমাদের কাছ থেকে তোমাদের নিদর্শন নিয়ে এসেছি আন্নি আহলুকুল আকু মিনাত কাহাই আতি তয়ির তিনি আরো বলবেন যে আমি তোমাদের জন্য মাটি থেকে একটি পাখির অবয়ব বানাবো পাখির একটা নকশা বানাবো মাটি দিয়ে তৈরি করবো আর সেখানে আমি ফু দেবো আমি যারা অন্ধ তাদেরকে আল্লাহর ফজলে ভালো করতে পারবো আর যারা কুষ্ঠ রোগের শিকার তাদেরকেও ভালো করে দিতে পারবো বে ইদনিল্লাহ আল্লাহর হুকুমে মৃত্যু মানুষকেও জিন্দা করতে পারবো আর আমি তোমরা কি খেয়ে এসেছ কি খাচ্ছ আর ঘরে কি রেখে এসেছ কতটুকু আছে সেটাও খবর দিতে পারব এই সমস্ত খবরের মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন আছে যদি তোমরা বিশ্বাস করো যদি তোমরা ইমানদার হাও আরও খবর আছে এগুলো ঈশা আল্লাহ বড় হওয়ার পরে যখন তাদেরকে দাওয়া দিচ্ছিলেন আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মো তাকে দান করা হয়েছে এখন বড় হতে সময় লাগবে এখন ঈশা আল্লাহ আগে জন্ম হোক আমরা জন্মের কাহিনী দিকে আবার যাই আল্লাহ তালা তো খুব শর্টকার্ট করেছেন এখানে ইয়াম আর তোমাকে আল্লাহ তাল্লা সুসংবাদ দিচ্ছেন সেটা ডিটেলসটা কেমনে জন্ম হলো সুসংবাদটা কোন তরিকায় আসলো ওই খবরটা আল্লাহ তাল্লাহ বিস্তারিত বলেছেন সুরা মারিয়ামের মধ্যে সেখানে আল্লাহ বলছেন আর একটু ডিটেলস আর একটু বিস্তারিত কথা আপনি স্মরণ করুন ইদিন তামাদিহা মাকান তিনি যখন একটু পূর্বের দিকে একটু খাস জায়গায় গেলেন কারণ তার মা নিয়ত করেছেন মারিয়ামা আল্লামকে ওয়াকফ করে দিবেন আল্লাহর ঘরের খেদমাত করবে এবংত করবে এতে কাফে লিপ্ত থাকবে বাইতে মাখদেশের তাই জন্য তিনি কি করলেন নিজের জন্য পূর্ব দিকের এক কর্নারে একটু জাগা বানিয়ে নিলেন যেটা তার হুজরার মতো তিনি সেখানে থাকেন কারণ তিনি তো মহিলা মানুষ মেইন মসজিদে যাওয়া আসা সবার সামনে তিনি করবেন না পুরুষও আছে তিনি এখন বড় হয়ে আসছেন তার তো তখন পর্দাও করা লাগবে পর্দার অন্তরালে আলে হুজরার ভিতরে থাকতেন হুজরাতে তিনি আসেন এবাদত করছেন আল্লাহকে ডাকছেন দুনিয়ার কোন পরিসানি নাই শুধু আল্লাহ তালা ধ্যানে তিনি মত আছেন আল্লাহর ইবাদতে নিজেকে কোরবান করে দিয়েছেন যেভাবে মা করেছে সেভাবে তিনি তৈরি হয়ে গেছেন হান আল্লাহ ইয়াং বয়সে খেলাধুলা থেকে শুরু করে কত আনন্দ ফুর্তি করা দরকার তাই না কিছুই নয় তিনি আল্লাহর ইবাদতে ছোট বয়সে মনোনিবেশ করে ফেলেছেন তিনি তার হুজরাতে আছেন এমন সময়া রুহানা আল্লাহ তালা বলেন হুজরার ভিতরে আমি আমার রুহ পাঠিয়ে দিলাম এই রুহ অর্থ কি জিব্রাইল আলহ পাঠিয়ে দিলাম কোথায় মারিয়ামের হুজরায় এখন কত ওনার পাখা ছয়শ পাখা আছে দিগন্ত পুরোটা ভর্তি হয়ে যায় তুই এত বড় সাইজ নিয়ে তিনি কি ওই মরিয়মা আলাহিসায় জায়গা হবে আর এরকম সাইজ দেখলে মরিয়মা আল্লাহামের কি অবস্থা হবে ফিট হয়ে যাবেন তিনি মরেই যেতে পারেন ভয় পেয়ে যাবেন তো আল্লাহ তালা এই জন্য ওনাকে পাঠালেন কনসুরাতে আল্লাহর হুকুমে জিবাহ একজন মানুষের স্বাভাবিক মানুষের যেরকম সাইজ হয় ঠিক এইরকম সাইজ নিয়ে তিনি ঢুকলেন এখন একজন মানুষ ঢুকছে পুরুষের ছবি নিয়ে তিনি ঢুকলেন আকলে তিনি এই ঢুকলেন তিনি সঙ্গে সঙ্গে মেরিয়া শুনতে পারেন কে একদম ঢুকছে রুমের ভিতরে তিনি বললেন সঙ্গে সঙ্গে আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আল্লাহ তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে পানা চাই তুমি যদি আল্লাহকে ভয় করো। তার মানে আসলো যে এমন কোন দুষ্ট প্রকৃতির পুরুষ আমার রুমে ঢুকলো কিনা তিনি তার ইজ্জত আবরুর ব্যাপারে চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ খবরদার আল্লাহকে ভয় করো তুমি আমার গায়ে হাত দিও না তুমি যদি আল্লাহকে ভয় কর খবরদার এরকম অন্যায় কোন চিন্তা করো না তিনি বললেন আমি তো আল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে এসেছি আমি সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ আমাকে আমি একজন চিন্তার কোন আমি ফেরিস্তা আমি তো মানুষও না আমার অন্য কোনো দরকার সাজত গুলো কিছুই নাই তো কেন এসেছি লে আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওই যে সুরা আল ইমরানে কথাবার্তা হয়েছে আল্লাহ তালা যে বলে দিয়েছেন একটি সন্তান দান করবেন এইরকম অত্যন্ত পবিত্র একটি সন্তানের গিফট হাদিয়ে নিতে আমি এসেছি তিনি তো এখন বুঝতে পারছেন কিভাবে তো কোন পুরুষ স্পর্শ করেনিমা আর আমি তো কোনো খারাপ চরিত্রের মহিলা ছিলাম না কখনো আমি বদ চরিত্রের নই দুশ্চরিত্রের নই কোনো পুরুষের সঙ্গ আমি গ্রহণ করিনি আল্লাহ করবেন আল্লাহ বলে আপনার প্রতি এই কাজ একদম সহজ তোমার কাছে যেটা ইম্পসিবল মনে হচ্ছে আল্লাহর কাছে এটা একেবারে সহজ তো এই সহজ কাজ বোঝা গেলে সহজ এখন আল্লাহ তালা এই বেচারীকে পরীক্ষায় ফেলবেন কেন সহজ তো আল্লাহ তো কুদরত আছে আর এই সাধারণ প্রক্রিয়ার বাইরে এমন একটা অদ্ভুত প্রক্রিয়া আজীব প্রক্রিয়া আল্লাহ তালা কেন ওনাকে সন্তান দান করবেন এর একমত কি তখন ফেরেসা সেটাও বলে দিচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে তিনি জিব্রাইল আলামে বর্ণনা করতেছেন যে আল্লাহ বলেছেন যে এটা জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আমার পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য একটা চিহ্ন হবে একটা আলামত হবে যে আল্লাহর এমন কুদরত আছে স্বামী স্ত্রীর মিলন ছাড়াও পিতা ছাড়াও আল্লাহ তালা সন্তান দিতে আল্লাহ কুদ্রতে কত বেশি এটা যেন মানুষ বুঝে সারা দুনিয়ার জন্য একটা আল্লাহ আর এটা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তোমার জন্য বিরাট রসমতের কারণ হবে তুমি তো মুশকিলের কথা চিন্তা করছো যে কিভাবে লোকদেরকে মুখ দেখাবে কিভাবে বিশ্বাস করাবে এগুলো তোমার দুশ্চিন্তা কিন্তু এই সন্তান তোমার জন্য শুধু দুশ্চিন্তার খবর নিয়ে আসবে না তোমার জন্য বিরাট রসমতের খবর আছে এমন একটি সন্তানের তুমি মা হবে যে সন্তানের এত মর্যাদা আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালার পক্ষ থেকে বুঝাচ্ছেন জিবাম এরপরে বলে দিচ্ছেন ওয়া ক্যান আমর যে আল্লাহর পক্ষ থেকে মারিয়াম এটা ফয়সালা হয়ে গেছে তুমি এখন আপত্তি করলে করলে আল্লাহ তালা শুনবেন না আল্লাহ তালা ডিসিশন করে ফেলেছেন এই ডিসিশন তোমাকে মানতে হবে মারিয়াম আলহিসা আল্লাহ তালার ফর্মাবরদার বাঁধি তিনি কি আরো আপত্তি করবেন না তিনি আমার আল্লাহ যদি এরকম পছন্দ করে থাকেন আমার আল্লাহর যদি একটি মানসা থাকে thake, থাকে মাসলাহাত থাকে আর allah আল্লাহ তালা আমার জন্য ni'amat, নিয়ামত রহমতের এই গিফট দিতে চান Alhamdulillah. তিনি মেনে নিলেন তিনি কি করলেন গর্ব ধারণ করে ফেললেন আর প্রক্রিয়াটা হচ্ছে অন্য আয়তে এসেছে যে আমার যে ফেরিব্রাহ তার পক্ষ থেকে একটা ফু ফু দেওয়া হলো ফুয়ের মাধ্যমে তিনি সন্তান গর্ব করে ফেললেন ফুটা কিভাবে দেওয়া হলো কোন জায়গায় দেওয়া হলো ইমাম ইমনি কাসির রহমতুল্লা আলী বলেছেন ফুটা দিয়েছে ওনার এই এই জায়গায় গলার নিচে এখানে ওনার কাপড় গায়ে আছে এ জায়গায় করে ফু দিয়েছেন আল্লাহর হুকুম কুন আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে গেছে এবং এই ফুর বাতাসটা ওনার যেখান দিয়ে সন্তান প্রসব করার জন্য যে প্রক্রিয়া হয় সেই জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করল আর সঙ্গে সঙ্গে তিনি কনসিভ করে ফেললেন গর্ব ধারণ করে ফেললেন আল্লাহ বলেছেন ওয়ামারি তে ইমরান আল্লাহা ফাহনাফি হিমেনা এটা সুরাত হারিমের বারো নম্বর যে যে মারিয়াম কন্যা তার আয়াতামের হিফাজত করেছে কোনো ধরনের অন্যায় অপকর্মে কোনোদিন লিপ্ত হয়নি ফানা ফাখনাফি হিম তার ভিতরে আমাদের রুহ মানে জিব্রাইল আল ইসলামের মাধ্যমে আমরা ফু দেওয়ার ব্যবস্থা করলাম আর তারপরেই তিনি সন্তান কনসিপ করে ফেলেন ফাহামাল তিনি হামল গর্বারণ করে ফেললেন গর্বধারণ হয়ে গেল ফাহামালু ফান্তাবাত বিহি মাকান কা গর্ব ধারণ করার পরে তিনি আরেকটু দূরে চলে গেলেন মানে আরেকটু আড়ালে চলে গেলেন আস্তে আস্তে ঠিক সময় মতো যেভাবে অন্য মানুষ অন্য মহিলারা গর্ভধারণ করে আস্তে আস্তে বড় হতে থাকে সন্তান পেটের ভিতরে আস্তে আস্তে বড় হতে থাকল এখন ওনার কাছে আসেন। অথবা কোনো মহিলারা আসে খাবার দাবার নিয়ে জাকারিয়া আসেন যাতে কেউ ট্যান না পায় তিনি এটাকে লুকানোর চেষ্টা করলেন এই জন্য আর একটু আড়ালে থাকার বেশি চেষ্টা করলেন কারণ লোকেরা জিজ্ঞেস করবে কি উত্তর দিবেন তিনি খুব সংকোচে আসেন এরপরে এভাবে সময় পার হয়ে গেল আস্তে করে যখন ওনার গর্ব খালাসের টাইম হয়ে গেল সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে গেল তিনি ট্যার পেলেন যে ব্যথা শুরু হয়ে গেছে এখন মসজিদের ওই খুচরায় থাকা ঠিক না কারণ এই সময় ওনার শরীর থেকে যা বের হবে এর মধ্যে না ফাঁকিয়ে মসজিদে পড়তে পারে তখন তিনি আর মানুষের আলেও থাকা দরকার তিনি চলে গেলেন একটু আড়ালে ইলা সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেল তিনি একটু দূরে খেজুর গাছের একটা কাণ্ড ছিল সেখানে তিনি চলে গেলেন একটু দূরে মসজিদের বাইরে আর ব্যথা শুরু হয়ে গেছে ব্যথা তো আছে প্রসব বেদনার ব্যথাটা রকম। দুনিয়ার মধ্যে আর কোন ব্যথা এর সঙ্গে এক্সাম্পল দেওয়া যায় না এত কষ্ট আছে ব্যথা ওনার পাশে কেউ আছে কেউ নেই এই হলো ব্যথা কষ্ট পাশে কেউ নেই দ্বিতীয় দুশ্চিন্তা যে সুখবর তো আসে কিন্তু লোকদেরকে বলবো কিভাবে আমি ওইটার এখন ওনার ভিতর থেকে কষ্ট যায়নি কিভাবে প্রেজেন্ট করব যে সন্তান কিভাবে আস এই দুই তিন কারণে তিনি অত্যন্ত কষ্টে বললেন কলা কষ্ট চলছে হয়তো সন্তানও এসে গেছে কিন্তু সন্তান আসার আনন্দ পাশাপাশি মানুষের কাছে জবাব দেওয়ার কষ্টে তিনি বলা শুরু করে দিলেন হাই রে আমি যদি এর আগেই মরে যেতাম তাহলে তো আমার আর এই মানুষের কাছে মুখ দেখানো লাগতো না কৈফিয়ে দেওয়া লাগবে না অথবা সন্তান হওয়ার সময় মরে যেতাম সন্তান আসতো আল্লাহর হুকুমে কার্যকরী হয়ে যেত আমি মরে যেতাম খালাস আমার হিসাব নিকাশ আল্লাহর সঙ্গেই হতো মানুষের সঙ্গে কোনো দাম দরবার করা লাগবে না দুঃখে কষ্টে মুখ থেকে এই কথা চলে আসলো মৃত্যু কাবুলা হ্যা আমি সবাই ভুলে যেত কেউ আর আমার কথা আলোচনা করতে হতো না আজকে তো আমার কথা সারা গ্রাম সারা দেশ হয়ে যাবে এমন একজন ভালো মহিলা এত করে এবাদতারী মহিলা কি অপকর্ম করলো নাউজ এই চিন্তায় তিনি অনেক আফসোস করা শুরু করে দিলেন আর সন্তান হয়ে গেছে খুব ক্লান্ত প্রসূতির যখন বাচ্চা হয় তখন কেমন ক্লান্ত থাকে অনেক বেশি ক্লান্তি কিরকম যুদ্ধ হয়ে যায় এই অবস্থায় তখন আল্লা কাছ থেকে আওয়াজ আসলো ওই যে তার পায়ের নিচ থেকে নিচে থেকে আওয়াজ আসছে আল্লাহ জানি মারিয়াম তুমি কোন কোনো না রব্বুকে তাহ তাকে সারিয়া তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো আল্লাহ তালা পানির ফোয়ারা এনে দিয়েছেন তুমি পানি পান করো তোমার গলা শুকিয়ে গেছে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে পানি তো খেলো ক্ষুধাও তো লেগেছে এই সময় ক্ষুদা তাদেরকে কিছু দুধ টুধ বা কিছু তরল খাবার দেওয়া হয় এনার্জি আসার জন্যে এখন খাবার কোথায় পাওয়া যাবে এই সময় খেজুর গাছের কাণ্ডটাকে তিনি বললেন ওকে অহুজি ইলাই কি বিহ এই যে খেজুর গাছটা দেখা যায় এর কাণ্ডটা দেখা যায় গাছটাকে ধরে একটু নাড়া দাও একটু ধাক্কা দাও তুষাকে তো আলাই কিরুত জানি পাকা টষ্টসে খেজুর নিচে পড়বে টস ধরে ধাক্কা দেওয়া যায় ধীরে লড়ে তো আল্লাহ ধাক্কা দিতে বলেন কেন আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে শুধু জান্নার থেকে প্যাকেট পাঠিয়ে দেন না দুনিয়ার মধ্যে আল্লাহ তালা মানুষকে একটু কাজ করতে বলেন রেজিক কার থেকে আসে আল্লাহর কাছ থেকে আসে বান্দা কি করবে একটু চেষ্টা করবে তিনি চেষ্টা করবেন গাছ তালবে না এই চেষ্টাটাও করুক এটা আল্লাহ তালার সিস্টেম দুনিয়ার জন্য কোনো কোনো সময় আল্লাহ তালা গাইবে মাদত একদম গায়েব থেকে করে ফেলেন কিন্তু মেজরিটি টাইমে দুনিয়ার মোস্ট অব দ্য থিংস কিভাবে সম্পন্ন হয় আল্লাহ আল্লাহতালা মানুষের কাজের চেষ্টার ফর্মুলা বাতিয়ে দিয়েছেন এগুলাকে তালাশ করে করে মানুষ আল্লাহ রিজিক বের করবে রিজেক্ট দেবেন আল্লাহ কিন্তু মানুষকে চেষ্টা করতে হবে যে তুমি দিয়ে দাও। দিলেই পাকা খেজুর পড়বে আর খেজুর ধরবে এখানে তারপরে কি করবে তুমি ফাকুলি ওয়াসরাবি ওয়কারি আইনা তুমি তিনটা কাজ করো এই সুন্দর পানি দিয়েছি খাও পানি পান করো আর এই টস টসে পাকা খেজুর খাও আর তোমার চক্ষুকে শীতল করে ফেল চক্ষু শীতল হবে কেমনি দিকে দেখো চক্ষু ঠান্ডা হয়ে যাবে তোমার অন্তর খুশ হয়ে যাবে তোমার সকল কষ্ট দূর হয়ে যাবে মাদেরকে যখন প্রসব বেদনা হয় কত কষ্ট করতে হয় এত কষ্টের পরে যখনই সন্তান প্যাট থেকে আসে যারা সন্তান ধাত্রী থাকেন তারা সন্তানটাকে বের করে কি করেন প্রথমে মাকে দেখেন দেখা তো আমার ফুটফুটে বাচ্চা এইটা দেখার পরে এতক্ষণ মায়ের চিৎকার কোন সময় আমার প্রসূতির চিৎকারে আমার আত্মীয় স্বজনকে দেখেছি আমি ঘরে থাকতে পারিনি তাদের কষ্টের চোটে আমি বেরোয় চলে গেছি এত কষ্ট হচ্ছে আল্লাহ আল্লাহতালা মাদকে একটি বিরাট পরীক্ষা দিয়েছেন কিন্তু এর বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে বিরাট দ্বারাজার দান করবেন এই কষ্ট মায়ের জন্য বিরাট আমল এবং তাদের জন্য আল্লাহ তালার কাছে মা পাওয়া পরিত্রাণ পাওয়ার একটা বিরাট হয়ে যাবে খুশি এত দুঃখ কষ্ট এই শেষ হয়ে যায় এত কষ্টের ভিতরে চেহারা দিকে মায়ের চেহারায় হাসি ফুটে উঠে তা আল্লাহ বলছেন মারিয়াম তুমি পান করো এ পানি আর এই গাছের টস খেজুর খাও আর বাচ্চারা দিকে দেখো তোমার চক্ষু শীতল হয়ে যাবে তোমার মনে খুশি চলে আসবে তুমি আনন্দিত হয়ে যাবে কি নেওয়া তোমাকে দান করেছে এই যে খেজুর আল্লা তালা দিলেন সেখানে অন্য কোন ফল দেননি আম পাঠাননি কাঁঠাল পাঠাননি লিচু পাঠাননি খেজুর দিয়েছেন এর মধ্যে বিরাট খেজুরের মধ্যে অনেক কিছু আছে মুসলমান ডাক্তাররা এই আয়াত নিয়ে গবেষণা করে দেখেছে যে প্রসূতি মা যখন সন্তান প্রসব করেন তার শরীর থেকে অনেক রক্ত যায় ঠিক না প্রচুর পরিমাণ রক্ত যায় এবং তার এই সময় শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় এই সময় তার শরীরে জলদি করে কিছু এনার্জি ঢুকানো দরকার আর সেই খেজুরের মধ্যে নগদ দেওয়ার মতো প্রচুর এনার্জি আছে আর কোন জিনিস এর সমকক্ষ নয় আমার একবার পড়ার সুযোগ হয়েছে যে কীভাবে প্রসূতিদেরকে খেজুর দিলে তাদের শরীর এগুলো পূরণ করা একদম বৈজ্ঞানিক গবেষণা করে একটা ম্যাটেরিয়াল আমি পেয়েছিলাম পরে দেখলাম যে অনেক কিছু সেখানে আছে। এই আপনারা এটা যারা শুনছেন তাদের কাজে লাগবে যদি কারো এরকম সন্তান প্রসব করার মতো কেউ থাকে তাহলে ঘরের মধ্যে ভালো পাকা খেজুর রাখবেন এবং তাদেরকে খেতে দিবেন দেখবেন যে অনেক এনার্জি ফিল করছে মাসা আবার খেজুর কিনতে গেল হ্যাঁ ভালো খেজুর কিনতে হবে রোতাবান আমাদেরকে পাইছে যারা খেজুর চিনি না বাঙালিরা তো খেজুর একেবারেই চিনে না যত পসা খেজুর আর দেশে চলে না এগুলো সবাই দেশে বিক্রি হয় আর আমাদের দোকানদারগুলো আল্লাহ তালা তাদেরকে তৌফিক দান করুক সবাই না কিছু কিছু ভালো আছে আবার অনেকে রাগ করে ফেলবেন এই যে এত পচা খেজুর এত পুরোনো খেজুর এদেশে বিক্রি হয় এগুলো দেখলে আরবরা জীবনেও খাবে না যে খেজুরটা এখনো শক্ত হয়নি পেকেছে কিন্তু নরম আছে খেজুরের নাম রিয়েল খেজুর যেটা শুধু খেজুর শব্দের আরবি তামার সেটা হয় যখন খেজুর পাকাপ্ত হয়ে এক রকম শুকিয়ে যায় মোটামুটি নরম থাকে না একটু শক্ত হয়ে যায় প্রিজার্ভ করার মতো এটাকে বলে তামার তার আগে যখন একটু নরম থাকে একটু রসালো থাকে বেশ সফট এটাকে বলে রোতাল তার আগে যখন কেবল পাকা শুরু হয়েছে একটু হলুদ কালার হয় অনেকের আমাদান এখানে খান এটাকে বলে বালাস যেই দেশে যে জিনিস বেশি থাকে সেই দেশে সেই জিনিসের নাম বেশি থাকে ঠিক না। আমাদের দেশে ধান ধান সংক্রান্ত ভাত আমরা বেশি খাই তো এই আমাদের দেশে এই শব্দের অনেকগুলো শব্দ আছে আর এই দেশে শব্দ কয়টা আছে ধানের বা চালের পরিবর্তে একটা সেটার নাম কি রাইস আর বেশি কিছুদের কাছে নাই আমাদের দেশে ধানের কী কী নাম আছে বলেন তো ধান থেকে চাল তারপরে খই চিড়া চালের গুড়ি আর কি কি আছে মুড়ি মোয়া হ্যাঁ আর অনেক আছে তো আর কাছে খেজুর আছে খেজুরের অনেক নাম তাদের কাছে উট আছে উঠের অনেক নাম তো এই আল্লাহ তালা এখানে খেজুরের মধ্যে যে নামটা ব্যবহার করেছে সেটা হচ্ছে রোতাবান জানিয়া যদি রোতাব পাওয়া যায় এক্সেলেন্ট মানে নরম খেজুরটা দেবেন এই বেতারের খেতে ইজি হবে ওইটার মধ্যে রস বেশি ওইটার মধ্যে এনার্জি বেশি আছে একদম হানড্রেড পারসেন্ট প্রিজার্ভ আছে শুকিয়ে গেলে একটু কম কম হয়ে যায় তবুও সারা বছর তো রোতাব পাওয়া যায় না যদি এখন কোল্ড স্টোরেজ আর রাখে তা আমরা যারা দূরে আসছি তারা যদি ড্রাইটাও পেয়ে যায় শুকনোটাও পেয়ে যায় ইট উইল বি অলসো ইউজফুল তবে যত সফট হবে তত ভালো এই হল খেজুরের ফজিলত তাই না এরপরে আসলো আল্লাহ তালা বললেন যে তুমি খাও পান করো আর তোমার সন্তানকে দেখে তোমার মনকে তুমি সুস্থ করে তোমার সমস্যার দুশ্চিন্তা দূর হয়ে যাবে তোমার মনটা চোখটা খুশি হয়ে যাবে এখন তো আল্লাহ তো এইগুলো দিলেন উনি খেলেন এখন মানুষের সঙ্গতে দেখা হবে মানুষ তো খবর পেয়ে যাবে মরিয়া বাচ্চা হয়েছে এইটাকে কিভাবে ফেস করবেন ওইটা ওনার চিন্তা আছে এখন আল্লাহ তালা এই পয়েন্টে আসছেন তারাই মিনালে আহাদা এখন মারিয়াম তুমি যখন কোন মানুষ দেখবে তোমার সামনে যখন তার লোকদের দেখা হয়ে যাবে দেখা হলে যখন জিজ্ঞাসা করা শুরু করবে মারিয়াম ব্যাপার কি ঘটনা কি তুমি বলবে এরকম ইশারা করবে ইশারা মানে আমি কথা বলতে পারবো না কথা বলতে পারবে না কেন যে আমি রোজা রেখেছি ওই সময় রোজা রাখলে এখন রোজা রাখলে খাওয়া যায় না পান করা যায় না আরেক আরেকটা কাজ আছে সেটাও করা যায় না আর ওই সময় রোজা রাখলে কথা বলা যেত না তাদের শরীয়তে আল্লাহ তালা আমাদের শরীয়তকে অনেক সহজ করে দিয়েছেন যদি রোজা রেখে কথা না বলতে পারতাম কথা কথা বলে রোজা ভেঙে যাবে তাহলে কি অবস্থা হতো এই উম্মতকে আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ তুমি এভাবে ইশারা করবে যে আমি আজকে কথা বলতে পারবো না ফালান ইশারাই বলে দিবা আমি রেখেছি কথা বলতে পারবো না এরকম দিয়ে দিবা তোমার ইশারায় তিনি তাইলেন পালন করলেন তাহমিলু এখন বাচ্চা নিয়ে তিনি বাড়িতে চলে আসেন। কারণ এখন তার ঘরে মসজিদে থাকা যাবে না এই সময় তো ওনার নেফাশের হালত আছে রক্ত আলবের শরীর থেকে এই সময় আল্লাহর ঘরে থাকাও ঠিক হবে না আর বাচ্চার খেদমাত করতে হবে বাচ্চাকে কোলে করে তিনি তার জাতির কাছে আসলেন বাই ঘরের দিকে আসলেন লোকজনের কাছে আসলেন বাচ্চাকে ক্যারি করতেছেন দেখার সাথে সাথে ঘরে ঢুকুন নাই রাস্তাতে যেই লোকেরা দেখে ফেললো কালু ইয়া মারিয়াম হে মারিয়াম খুব বড় ধরনের ন্যাক্কারজনক কাজ করলে তুমি অত্যন্ত কলঙ্কের কাজ করলে তুমি কোনো কথাই নেই জিজ্ঞাসাবাদ কিছু নাই একদম তোহমত। ইয়া আবু কিমরা হে হারুনের বোন তো তার কোন ভাই হারুন ছিল এটা কোন কোন রেওয়ায় এসছে অথবা তাদের পরিবারে হারুন কেউ ছিল তাদেরকে নিষ্পত করে বলা হয়েছে যে হারুনের বোন তোমার বাবা মোটেই খারাপ মানুষ ছিলেন না এত ভালো মানুষ ছিলেন তোমার বাবা আর তোমার মাও তো খারাপ ছিলেন না কোনো দুশ্চরিত্র অধিকারী ছিলেন না তুমি মাঝখানে এমন খারাপ কেমনে হলে এমন পরিবারে জন্মগ্রহণ করে তোমার এই কলঙ্ক কেমনে হলো মানুষ থামছে না তার কথাও শুনছে না তাকে সুযোগও দিচ্ছে না তিনি তো কথা বলবেন না এখন চলছে তাদের আক্রমণ আশারাত ইলাই আল্লাহর হুকুমে আল্লাহ তাকে আগেই বলে দিয়েছেন তুমি কথা বলবে না কথা বলতে চাইলে লোকেরা বলবে যে ওইদিকে ইশারা করা। ছেলের দিকে তার সঙ্গে কথা বলেন তার সঙ্গে কথা বলেন ইশারায় বলে দিচ্ছেন যে বাচ্চা সঙ্গে কথা বলেন কালু কাইফানুকাল কানাফিল সবাই তখন বলল আরে কি বলো যে এখন কোলের বাচ্চা এখন হয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো কেমনি সে কি কথা বলতে পারবে এখন আল্লাহ তালা বাচ্চার দাবান খুলে দিলেন আমি আল্লাহর বান্দা কিতাবান আল্লাহ তালা ফা করে দিয়েছেন আমাকে কিতাব দেবেন আমাকে নবী বানাবেন কি বলতে চাও। আইনা আল্লাহ তালা আমাকে একদম বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন পবিত্রতা দান করেছেন আমি যেখানেই থাকি মায়ের পেটেও পবিত্র অবস্থায় ছিলাম এসেছি এখনো পবিত্র আসি সাবধানে থাক কিন্তু কথা বলতে সাবধান ও আসানি বিশে জিমা দু হাইয়া আর আমাকে আল্লাহ তালা ওসিয়ত করেছেন আমি যখন বড় হব। আমি নামাজ পড়বো জাকাত দেব যতক্ষণ আমি জিন্দা থাকি বাবার আর আমি যেন বড় হলে আমার মায়ের অত্যন্ত খেদমত করি মায়ের প্রতি খুব সম্মান করি সম্মানের আচরণ করি তাকে কষ্ট না দেই এটাও আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আর আল্লাহ তালা আমাকে খুব জব্বার মানে যে ব্যক্তি বেশি অহংকারী হয় অথবা অন্যদেরকে ছোট মনে করে শাকিয়া যে অন্যদেরকে কষ্ট দেয় এইরকম কোন চরিত্র দিয়ে আল্লাহ আমাকে পয়দা করেন আমার প্রতি আল্লাহ সালাম দিয়েছেন আমাকে সালামের খবর দিয়েছেন আমাকে সালামের মধ্যে রেখেছেন যেদিন আমার জন্ম হয়েছে যেদিন আমি মরব এবং আমাকে হাসির ময়দান উঠানো হবে আলাতাল আমাকে সালাম পিস নিরাপত্তা দান করবেন এটা হচ্ছে এই হচ্ছে মারিয়ামের সন্তান ঈসা যে সত্য কথা আসল কথা পূর্ণাঙ্গ সত্য খবর যে বিষয়ে তারা শোভা সন্দেহ সৃষ্টি করেছিল যে মারিয়ামের জন্ম কিভাবে হয়েছে তার পরে সেটা সুরাম আরও বিস্তারিত শুনব যে তারা মারিয়াম আলাই ইসলামকে তালার পুত্র হিসাবে তারা তার সন্তানকে নিয়েছে এটাও যেমন ঠিক নয় আর ইহুদিরা তাকে জেনা জেনাবচারের তহমত দিয়েছে সেটাও ঠিক খবর নয় আসল খবর হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা তার কুদরতের নিশানা দেখানোর জন্য বিনা পিতায় ঈশা আল্লাহামকে দুনিয়াতে মায়ের পেটে পাঠিয়েছেন এই আমরা একটু কিভাবে ওনার জন্ম হলো একটু বিস্তারিত খবর পড়ান সরিপে যেটা আসে তার মুক্তার তার জমা আমরা শুনলাম সুরা মারিমা আরো বিস্তারিত আমরা শুনবো ইনশাআল্লাহ যখন সেটা আসে এখন আমরা ফেরত আসি সুরা আল এমরানে যেখানে ঈশা আলা বললেন যে আল্লাহ তালা খবর দিলেন ইন আল্লাহ ইবা সিরি কালিমাতে মিনহু ইসমহুল মাসি যে আল্লাহ তোমাকে খবর দিচ্ছেন সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ থেকে কালী একটি শব্দ আসবে কুন তার মাধ্যমে তার নাম হচ্ছে আরেকটি অংশ শুধু মাসিহা বলা যায় শুধু এইশাও বলা যায় আর মাসি ঈশা একসঙ্গেও বলা যায় মাসি শব্দটা কি মাসি শব্দের অর্থ মাসি হমানি হাত দিয়ে স্পর্শ করা বা কোনো কিছুকে স্পর্শ করা তো মাসির অর্থ তাফসির এসেছে তিনি মাসি হিসাবে করার জন্য পরিচিত হেঁটেছেন জমি নির্মাণ হাঁটতে হাঁটতে উনি কোন রকমের ক্লান্তি হলেও তিনি রেস্ট না করে আরাম না করে হাঁটা অব্যাহত রেখেছেন খুব বেশি হাঁটার কারণে দাওয়াতি দিনের কাজ করতে ওনার টাইটেল মাসি হয়েছে এটা একটা হচ্ছে আমাদের পাগুলো একদম সমতল না আমরা তখন পা দিয়ে দাঁড়াই পায়ের মাঝখানের জায়গাটা কেমন নিচের দিকে একটু এভাবে উঁচু মানে একটু ফাঁক থাকে তাই না ওনার পা ছিল একদম লেভেল এইজন্য জন্য ওনার নাম মাসিহ এই আরেকটি শব্দ তাফসির এসেছে তিন নম্বর তাফসির এসেছে আহাদান মিন কয়েকটি রোগ তিনি ভালো করে দিতে পারেন আল্লাহর হুকুমে আল্লাহ তালা ওনাকে এই মর্যাদা দান করেছেন যে রোগীর মাথায় তিনি একটু হাত বুলিয়ে দিলে অন্ধলোকের চক্রেপুরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগের শরীরে হাত বুলিয়ে দিলে আল্লাহ তালা ভালো করে দেন এই হাত বুলিয়ে দেওয়ার কারণেও ওনার নাম বা টাইটেল এরপরে তিনি কথা বলবেন ওয়াজ হানফিদ দুনিয়া আলা আখরা দুনিয়া এবং আখরাতে অনেক সম্মানিত আসনের অধিকারী হবেন দুনিয়াতে সম্মান কারণ ছোটকালেই তিনি কথা বলেছেন এবং পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে অহিপ্রাপ্ত কথা নবী হয়েছেন এ সমস্ত সম্মান দুনিয়াতে পেয়েছেন এবং আল্লাহ তালা অনেকে উঠিয়ে নিয়ে গেছেন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে আল্লাহতালা তাঁকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর কাছে রেখে দিয়েছেন আবার সময় পাঠাবেন এই দুনিয়াতে তার কত সম্মান আছে এবং আখেরা তো তিনি সম্মানিত হবেন অমিনাল মোকার আল্লাহ তালার অত্যন্ত খুব কাছের ঘনিষ্ঠ যারা হওয়ার সুযোগ পেয়েছে তিনি তাদের অন্তর্ভুক্ত হবেন আর ওই কালে মুন্না সফিনেবা কাহালা অমিনাসীন আর ছোট বয়সে মায়ের প্যাট থেকে আসার পরেই তিনি কথা বলতে পারবেন লোকদের সঙ্গে আর বড় হওয়ার পরেও বড় হওয়ার পরে কথা বলবেনি কারণ তখন তো তিনি দাওয়া দিয়েছেন অনেক বয়ান করেছেন লোকদেরকে দিনে তাবলিক করেছেন অমিনা আলহীন তিনি লেখা অন্তর্ভুক্ত ছিলেন তারপরে অমরান যখন কোন কিছুর ফায়সালা করেন তখন তিনি শুধু বলে দেন তার জন্য যে তুমি হয়ে যাও তখন সে হয়ে যায় আল্লিমুল কিতাবা তিনি তাকে শিখাবেন কিতাব এবং হেকমা কিতাব তো তাকে দুটোই কিতাবে শেখানো হয়েছে তাওরাত এবং ইঞ্জিল তাওরাত এসেছে ওনার আগে মুসা আলাহিসের কাছে সেটার নলেজ পরিপূর্ণ জ্ঞান তিনি আল্লাহ তালা ওনাকে শিখিয়ে দিয়েছেন আর ওনার প্রতি যে ইঞ্জিল কিতাব দিয়েছেন সেটার জ্ঞানও আল্লাহ তালা ওনাকে শিখিয়ে দিয়েছেন হেকমা হেকমা কি জিনিস হেকমা আমাদের নবী সাল্লা আল্লাহ সাল্লামকে সেটা হচ্ছে হাদিস আর প্রত্যেক নবীকেই আল্লাহ তালা হাদিসের মতো যে ওই কেন্দ্রিক জ্ঞান আল্লাহর কিতাবকে বুঝার জন্য বুঝানোর জন্য যে সম্পূরক জ্ঞান থাকে সেটা হচ্ছে হেকমা যে আল্লাহ তালা ওনাকে শুধু কিতাব মুখস্থ করাই না কিতাবের জ্ঞান এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য মানুষকে বোঝানোর জন্য আরো যত সম্পূরক জ্ঞানের দরকার সেগুলো আল্লাহ তালা ওনাকে দেবেন ও রাসুলান ইলা বানী ইসরা ইল এবং বনী ইসরায়েলের কাছে আল্লাহ তালা তাকে রাসুল করে পাঠাবেন তাহলে তিনি বানি ইসরায়েলের কাছে রসুল হয়েছিলেন যাদেরকে ইহুদি সম্প্রদায় বলা হয় এবং তাদের মধ্যে অল্প কিছু লোকই ওনার প্রতি ইমান আনলো বাকি বনি ইসরায়েল কি করলো ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো হত্যা করার জন্যে এখনো পর্যন্ত ইহুদি জাতিরা ঈসা আলাহিসাল্লামকে নবী হিসাবে মনে করে স্বীকার করে ন তারা ইহুদিরা ঈসা আলাহিসাল্লামকেও নবী হিসাবে স্বীকার করে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও স্বীকার করে না নবুয় মনে করে যে মুসা আলাহ সাল্লাম পর্যন্তই শেষ ঈশারা যারা খ্রিস্টান তারা আরেক কদম অগ্রসর হয় তারা ঈশা আলাহ সাল্লামকে নবী হিসাবে স্বীকার করলো কিন্তু নবী থেকে বাড়াইতে বাড়াইতে আবার আল্লাহ তালা সন্তান বানালো সেখান থেকে আল্লাহ তালা গায়েব হয়ে গেছে আর নাই কারণ ইশা আল্লাহ সাল্লাম একমাত্র বুদের জায়গা দখল করে ফেলেছে এরপরে তাহলে এই নবী আমরা যারা এই নবীর উম্মত তারা কোন নবীকে অস্বীকার করি কোন অস্বীকার করি না তাহলে আল্লাহ অস্বীকার করে না সমস্ত আমরা যদি এরকম ভুল বুঝাবুঝি স্বীকার হয়ে দিতাম ঈসা আলাহিসে দু শুরু করে দিতাম মুসা আল্লাহিস দুশ্মনী শুরু করে দিতাম তাহলে আমাদের কি অবস্থা হইতো আমরা কাফের হয়ে যেতাম যে কোন একজন নবীকে অস্বীকার করলেই সে এই জন্য এই উন্মতের ভালো যে তারা সমস্ত বেশি পছন্দ করি তাও না সমস্ত নবীকে তারা মর্যাদার দৃষ্টিতে দেখে এদিন আমি একটা যে দিয়েছিলাম অনেকে শুনেছেন আবার বলি যে একজন স্কলার এসেছিলেন এ দেশে তিনি পার্লামেন্ট হাউজে গেলেন তিনি একজন বড়ো সরকারি কর্মকর্তা ও কোন এক দেশের মুসলিম দেশে এমনি বড় আলেম আবার তো সেখানে তিনি নামাদের বক্ত হয়ে গেল এখানকার সিনিয়র যারা তাকে দেখাচ্ছে তাদেরকে বললেন যে কোনো জায়গায় কি আমি নামাজ পড়তে পারি এমন আমাদের টাইম হয়েছে তোরা তারা তাকে একটি কোন দিয়ে দিল যে আপনি পড়েন এখানে তিনি সেখানে নামাজ পড়লেন তো পড়ার পরে সেখানে ইহুদি খ্রিস্টান ছিলেন তো একজন প্রশ্ন করলেন যে আপনারা আমাদের দেশে নামাজ পড়লে তো আমরা অ্যালাউ করি যে আপনি আমাদের দেশে নামাজ পড়তে চাইলেন আমরা আপনাকে অ্যালাউ করলাম আপনাদের দেশে আমরা আমাদের তরীকে নামাজ পড়তে চাইলে আমাদের এ বাজত করতে চাই তো সব জায়গায় অ্যালাউ করেন না যেমন মনে করেন মক্কামুদ্দিন আজ জাজিরাতে আরবিয়াতে যেটা আরব প্যানিমস্লা সেখানে তো ইহুদিন আসার কোন এ বাদাত হতে পারবে না ঐটার দিকে ইঙ্গিত করছে আর মক্কামুদ্দিনে কি তাদের কোনো নামাজ পড়ার সুযোগ আছে যাওয়ার সুযোগ আছে না বা এমন কি আরব উপদ্বীপের মধ্যেও তাদের কোনো না। এবং তারা সেখানে তাদের ওপেনলি খোলা ময়দানে এরকম কোন খোলা জায়গায় তাদের তরীক এবাদত করতেও পারবে না এখন তাকে প্রশ্ন করা হলো একটা জটিল প্রশ্ন না যে আমরা আপনাকে অ্যালাউ করি আপনারা তো আমাদের এভাবে অ্যালাউ করবেন না সব জায়গায় তিনি জবাব দিলেন এই যে আপনারা আমাকে অ্যালাউ করেছেন আমার জন্য এই জন্য যে আমি আপনাদের নবীকে সবাইকে বিশ্বাস করি সবাইকে আপনারা যদি শুধু আমার বিশ্বাস করে ফেলেন আমরা সব জায়গায় আপনাদের অ্যালাউ করব কেমন হলো মাশাল আল্লাহ এর আর কোন কথা আছে ফাবু হি তাল্লাফার আর কোনো জবাব আছে আমরা তো আপনাদের নবীকে বিশ্বাস করি আপনাদের প্রবলেম হয়ে গেছে আপনারা আমাদের নবীকে বিশ্বাস করেন না এই জন্যই তো আমাদের ওখানে নামাজ পড়তে পারেন না আল্লাহ আমাদেরকে এই সকল নবীর উপর ইমান আনা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে ইসা আলাইসালামকে আল্লাহ তালা বলছেন যে কি কি মর্যাদা দান করেছেন তাকে তিনি যখন বড় হলেন রাসুল হয়ে গেলেন এখন তিনি দাওয়াত দিচ্ছেন আননি কাজে আয় রবীক আমি তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে নিয়ে এসেছি চিন্ন মেজা আলাম আল্লাহ তালা আমাকে অনেকগুলোকে আল্লাহ মজেজা দান করেন মৌসা আল্লাহ সাল্লামকে আল্লাহতালা দিয়েছেন তাদের জাদুর মোকাবিলা করার জন্য তৌফিক দিয়েছেন এরপরে আল্লাহ তালা সাগরকে শুকিয়ে রাস্তা করে দিয়েছেন এই আল্লাহ সাল্লামকে আল্লাহ কি কি মর্যাদা দিলেন মাটি দিয়ে পাখি বানাবো করে ফুঁ দেবা কোন তৈর আম একদম আস্ত পাখি হয়ে যাবে সে উঠতে পারবে তোমরা দেখবে এটা এক নম্বর মর্যাদা প্রমাণ দলিল যা আমি আল্লাহ নবী ও উব্রে উল আকমাহা আর অন্তঃ লোককে যদি আমি চোখের মধ্যে হাত বলি আল্লাহ তাকে চোখের দৃষ্টি ফেরত দেবেন আর কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে তার রোগ দূর হয়ে যাবে ও তাহ আর কোন কোনো কেইসে দিয়ে একটা ঘটনা আল্লাহ আমাকে দিয়ে ঘটাবেন যে কোনো মাইয়েতকে আমি জিন্দা করতে সক্ষম হব আল্লাহর হুকুমে নিজের কুদরতে না বেঈদ নিল্লা কার হুকুমে আল্লাহর হুকুমে উনি কিসি ব্যক্তিগত ঘরের মধ্যে কতটুকু বাকি আছে কার ঘরে কতটুকু চাল আছে গম আছে কতটুকু খাওয়া হয়েছে কত খাওয়া হয় নাই আমি বলে দিতে পারবো এটাও আল্লাহর হুকুমে হবে কোন নবী এমনি নিজের ইচ্ছা নিজের কুদরতের কারণে না আল্লাহ তাকে যতটুকু জানান এগুলো তোমাদের জন্য এই কয়েকটা আলামত মোজেজা যথেষ্ট বিশ্বাস করার জন্য যদি তোমরা বিশ্বাসী হও আমি যে আল্লাহ তালার নবী নবীদেরকে আল্লাহ তালা মোজেজা দান করেন কারণ তা না হলে মানুষ বিশ্বাস করবে না যদিও মর্যাদাটাই মেইন কাজ নয় আসল হচ্ছে নবীর কাছ থেকে যে জ্ঞান আসে ওয়হির জ্ঞান সেটাকে গ্রহণ করা এবং আমল করা কিন্তু দুই চারটা কয়েকটি মর্যাদা আল্লাহ তালা এই জন্য দেন যাতে করে মানুষ একসময় কনফিউজ না হয়ে যায় যে আল্লাহ বুঝবো কারণে তিনি নবী ছিলেন নাকি অন্য কে এই প্রশ্ন যেন না করতে পারেন সে রাস্তা বন্ধ করার জন্য প্রত্যেক নবীকেই আল্লাহ তালা কিছু না কিছু মর্যাদা দান করেন ইসা মুসা আল্লাহ সালামকে আল্লাহ তালা লাঠি দিয়েছিলেন आ लाठर पावर छो जदुरा कर मत कारण की ओर समय जदुर चर्चा बसि जदुरु विद्या छड़िए पड़े जदुर भेल के दिए तक मानुष निजे के अनेक शक्तिशाली मन करत सब चे ब शक्ति जदुर काई जिनिस दिए आल्ला मौजादा दिले जदू के डील कर जदुर सप के खे फिले सबा যখন যে জিনিস মানুষ সবচেয়ে বেশি চর্চা করেটার উপরে বেশি করে সেটাকে দিয়েই আল্লাহ দমন করিয়া আল্লাহ তালা ওইটাকে দমন করার মতোই মর্যাদা দান করেন ইসা আলাহামের সময়ে ইমাবেন কাহির মহমতুল আলী বলেন যে ওই সময় তাদের চিকিৎসা বিজ্ঞানের অনেক চর্চা হতো। মেডিকেল সায়েন্সে তারা অনেক অগ্রসর হয়ে গিয়েছিল ওইটার প্রতি তাদের অনেক ইয়াকিন বিশ্বাস সেটাকে ওই সমস্ত শিক্ষিত লোকগুলোকে ইসলাম বুঝাতে হলে ওই লাইনের কিছু কথা দরকার আছে তা আল্লাহ এমন কুদরত দিলেন যে তোমাদের কোন চিকিৎসা বিজ্ঞান দিয়ে পারবা দেখি অন্ধকে ভালো করে দাও তো কুষ্ঠ রোগীকে ভালো করে দাও মৃত মানুষকে জিন্দা করতে পারবে কোন মেডিকেল সাইন্স নিয়ে আসো সেটা কিছুই পারবে না তাই তো বোঝা তিনি নবী আমাদের নবী সাল্লাহকে আল্লাহ কিছু কিছু মর্যাদা দিয়েছেন চন্দ্রকে হাতের বিষয়ে দ্বিখণ্ডিত করেছেন কিন্তু ওনার সবচেয়ে বড় মর্যাদা কোনটা জ্ঞানের কথাগুলো আজও পর্যন্ত যেভাবে সায়েন্স মাথা হেট হয়ে যায় সায়েন্সের কোরআনের কাছে আসলে মায়ের পেটে ফিজুল সালাস তিনটি অন্ধকারের ভিতরে কিভাবে সন্তান থাকে এগুলার যে কুদরত এগুলো সায়েন্স আবিষ্কার করলো অনেক পরে গিয়ে এভাবে অনেক কিছু এখনো পর্যন্ত নেই এই যে খেজুরের কথা বলা হয়েছে এই খেজুরের মধ্যে যে কি খাদ্য উপাদান আছে এটা রিসার্চ করে পাওয়া গেছে এটাকে চ্যালেঞ্জ করতে কিউ পারবে না তাহলে সবচেয়ে বড় এরপরে আল্লাহ ইসা আলাহালকে আরো কি দিলেন তিনি আমি নতুন নিয়ে আসি ইঞ্জিল শুধু এটাই না। আমার সামনে আমার আগে যে কিতাব ছিল তাওরত সেটার জ্ঞানও আল্লাহ আমাকে দিয়েছেন সেটা হক কিতাব ছিল মূসা আলাহিসাল্লাম হক নবী ওগুলাকে পরিপূরক করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন কোনো কন্ট্রাডিকশন নাই সব এক জায়গা থেকে এসেছে বলে সুখবর আছে আল্লাহ আমার মাধ্যমে তোমাদের শরীর কিছু কঠিন জিনিসকে হালকা করে দিবেন। তোমাদের এর আগে কিছু জিনিস হারাম ছিল সেগুলোকে আল্লাহ তালা হালাল করে দিবেন ছাড় দিবেন শরীয়তের মধ্যে আল্লাহ তালা কোন কোন সময় কোনো কোনো জিনিসকে কঠিন করেছেন পরে একটু সহজ করে দিয়েছেন যেমন ইহুদিরা তারা তাদের জন্য কোন কোন খাদ্য দায়েজ নেই কিন্তু এই চালা নুস আলোচনার মাধ্যমে তাদের শরীরকে আমরা কিছুদিন পরে পাবো আগামী সপ্তাহে হয়তোবা যে ইয়াকুব আল্লাহ সাল্লাম সালাতু আল্লাহ সালাতাম নিজের ইচ্ছায় কিছু খাবার থেকে বিরত থাকছেন খান্না এইগুলা পরে আল্লাহ তালা ওগুলাকে তাদের জাতির জন্য হারাম করে দিয়েছেন তা কেউ খেতে পারবে না একটু রেস্ট্রিকশন বেশি হয়ে গেছিল তো আল্লাহ একটু ওগুলা অনেকগুলো ছাড় দিয়ে দেব তোমাদের জন্য তিনি সুসংবাদ নিয়ে এসেছেন আমাদের জন্য তো আরো বেশি সুসংবাদ দিয়েছেন মোহাম্মদ গণীমতের মাল আগের জামানায় খাওয়া যেত না কিন্তু এই নবীর শরীয়তে আল্লাহ তালা হালাল করে দিয়েছেন অনেক কিছু আল্লাহ তালা হালাল করে দিয়েছেন যাদের আগের জমানা এইগুলা হালাল ছিল না মানুষকে আল্লাহ সহজ করে দিয়েছেন তো এই খবর ঈশা আল্লাহ সাল্লাম বললেন এরপরে এভাবে আল্লাহর কাছ থেকে আমি তোমাদের জন্য অনেক নিদর্শন নিয়ে এসেছি তাহলে তোমরা কি করে এইগুলা দেখার পরে ফত্তাক ও আতি তোমরা আল্লাহকে মানো এবং আমাকে আল্লাহর কথা শুনো আল্লাহকে ভয় করো আমার কথা মানো সত্তা করলো আল্লাহকে ভয় করব আত্মীয় আমার কথা মেনে চলো আমার অনুসরণ করো ইন আল্লাহ রিবাহ আমার নাকি ওনার মায়ের ইবাদত করতে বলেছেন কিছুই বলেন নাই শুধু আল্লাহর ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ ওই কথাই ইন্ আল্লাহ রব্বী কুমফা আবুদু আল্লাহ আমার রব তোমাদের রব তার ইবাদত করা সেরত মুস্তাকিম এটি হচ্ছে একমাত্র সহজ সরল পথ আল্লাহে না মিস করে ফেলবে আল্লাহ সন্তুষ্টি মিস করে ফেলবে তোমরা হয়ে যাবে তিনি এভাবে তাদেরকে অনেকক্ষণ ধরে বুঝালেন এবং অনেকক্ষণ ধরে তিনি তাদেরকে বয়ান করলেন তাদের মধ্যে কিছু লোক ইমান আনল তাদের সংখ্যা কম আর তাকে অপ্রত্যাখ্যান করে ফেললো তার প্রতি কুফরি করে ফেললো মেজরিটি লোকজন